আজকের সুন্দরী প্রতিযোগিতা এক আধুনিক পতিতাবৃদ্ধি আজ বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম বিশ্বে এই নোংরামি ছেয়ে গেছে নারীবাদের স্লোগানের আড়ালে নারী দেহের উন্মুক্ত প্রদর্শনী আজ সভ্যতা ও শিল্পে পরিণত হয়েছে যে মেয়েটি আজ নিজ দেহকে উন্মুক্ত করে তৃপ্তির ঢেকুর তুলছে কিছু খেতাবে ভূষিত হয়ে নিজেকে দেশ ও জাতির গর্ব মনে করছে কিছুদিন পর সেই বুঝতে পারবে এই খেতাবের আসল রহস্য তার কাছে স্পষ্ট হয়ে যাবে এই প্রতিযোগিতার আড়ালেই রয়েছে হাজারো পুরুষের ললুপ দৃষ্টি নিউজে এসেছিল লাক্স চ্যানেলাই সুপার প্রতিযোগিতার জন বিচারক এক সুন্দরী প্রতিযোগীকে লক্ষ্য করে বলেছিল তোমার মাঝে যৌবনের ভারি অভাব মেটি চেহারা মলিন করে ফেলল পুরুষের সামনে নিজেকে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো। এভাবেই কুমারী মেয়েদেরকে তারা নগ্নতা শেখাচ্ছে কই বিবাহিতরা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে না তালাক প্রাপ্তরাও পারে না কেন তারা কি সুন্দরী নয় আসলে এই কর্পোরেট জগতের কাছে দেহের লাময়তা হল কুমারিত্ব সুন্দরী কুমারী নারীদেরকেই বেছে বেছে ভোগবাদী মরলদের হাতে তুলে দেয়া হচ্ছে এটাকে ওরা টাকার মেশিন বানিয়েছে আয়ের মাধ্যম বানিয়েছে তোমাকে অশ্লীলতার দিকে ডাকছে এই অসভরেরা এই নির্লজ্জরা তোমাকে লক্ষ্য করে খোলামেলাই বলছে। দেখিয়ে দেখা তোমাকে দেখিয়ে দাও তোমার মাঝে কি আছে প্রিয় বোন ওরা তোমার দেহকে নিয়ে বাণিজ্য মেতে উঠেছে ওরা তোমাকে বিবস্ত্র করতে চাচ্ছে হে বোন আল্লাহকে ভয় করো হে বোন আল্লাহকে ভয় করো তুমি কার জন্য তোমার দেহকে উন্মুক্ত করছো এটা কি হাজারো পুরুষের মনোরঞ্জনের জন্য নয় এটা কি লক্ষ পুরুষের লোলুক চাকনি মেটানোর জন্য নয় হে মুসলিম বোনেরা सुस्थ विवेक दिए चिंता करो इन सम्मान दिए इन सम्मान जीवन दिए तुम से फेले कौन दिखे धावित हो इमाम सुशीतल छाय बी तुम्हें पद धरे हाट